আমার নবী এই কথাটা সেই বলবে যে রসুলের বড় দুঃমন কথা যে সব থেকে বন্ধু সেই বলবে নবী বলবেন গর্ব করে কিন্তু আপনি পারবেন পারবেন কই আপনার সাথে তো রসুলের সম্পর্ক নেই দাড়ি কই টুপি কই কই রসুলের সুন্নতি পোশাক গরম আপনার লাগে আমার লাগে আপনার মতো বেনামাজি উন্মত না হইলে রসুলের মহা ক্ষতি হয় রসুল অনেক উন্মতেরা মনে করে নবী তো ঠেকা আমাকে নবী ঠেকা না আমরা ঠেকা আপনার নবী সুপারিশ করবেন নবীর অন্য হাদিস পরনি শুনুনি নবী বলেছেন যে আমার উম্মতীয় মাত্র সবগুলো রসুলের উম্মত মুসল নবীরে আপনি কান্ডারি বানাইছেন যেই নবীরে মনে করেন আপনার খুব কাছের সেই নবীর দয়া কতটুকু মাত্র এক শ্রেণীর দলকে বললেন জান্নাতি বাহাত্তর দল জাহান নামি এই বাহাত্তর দলের মধ্যে কোনো হিন্দু নাই খ্রিস্টান নাই সব নবীর উম্মত মুসলমান মাথা মাত্র এই যে বাহাত্তর দল হিন্দু বৌদ্ধি খ্রিস্টান সব মুসলমান কথাটা মনে থাকবে এবার ভয়ে কানতে থাকেন যে ওই বাহাত্তর দলের মধ্যে আমি পড়ি কিনা আপনি তো খুব করতেছেন নামাজ না করলে কি নামাজ না করলে কিমান তাজা এই বাড়ি শিখছেন করুন আল্লাহ হেদায়াত দান করুন আহা। থেকে দামি কেউ নাই সবাই একমত বড় থেকে দামি আমার বিশ্বাবুজুর আমার নেতা নেত্রী শাহজালাল শাহ বরান আমানত শাহ খান জাহান আলী শাহ আলী ঢাকার গোলাপ শাহ देह दामी व्यक्ति केजदा करते তাহলে ওই চট্টগ্রামের মুসলমান কোন দ্বন্দ্ব নেই তুমি মনে ভাই তুমি কোন আমি আমি তোর দলে দলে তোমার তুমি যদি জান্নাতে যেতে চাও আমিও জান্নাতে যেতে চাই আমি তো তোমার দল তুমি যদি আমার মোহাম্বতের মদিনার নবীর উম্ম আমিও তো তার দল তা তুমি তো আমার দলের আমি তোমার দলে তুমি দল ভাগ করো কেন গোটা চট্টগ্রামে মিডিয়ার যুগ কথাগুলো প্রচার হবে। কোন হিংসা নাই দ্বন্দ্ব নাই কার সাথে কোন তর্ক নাই তোমার জুতা টানার জন্য আমি প্রস্তুত যদি তুমি মসজিদে ঢুকোক কথা কম বলি সহজে বুঝার জন্য বলি নবীর থেকে দাঁড়ি কেউ নাই আপনারা যদি প্রমাণ দিতে পারেন রসুলের জীবৎ দশায় রসুলকে সম্মান করতে গিয়ে কেউ রসুলের সম্মানের মাজারে একটা সিজদা দা দিছে একটা প্রমাণ যদি দিতে পারো আমি তোমার মতই স্লোগান দিয়ে আমি অন্য ব্যক্তিকেও সিজ দা আর যদি তুমি सम्मान करते चाहो अल्लाहर कसम रसुलर चूड़ान बया तुम्हें এরপর যদি তুমি গায়ে ব্যসায় ঠেলতে চাও তাহলে তোমাকে আমি একা একা টুপি খুললে কিছু গালি দিই কারণ তোমার তার মার আর ঠিক নাই रसुलर सम्मान से गायर जोर खाटाओं मानूष ना अमानुष्ट তুমি কথায় বলতেছো নবীর থেকে দামি কেউ নাই অথচ অতএব পৃথিবীর শ্রেষ্ঠ মাজার নবীর মাজার মাজার সেজদা করলে যদি সম্মান হয় শ্রেষ্ঠ মাজার নবীর মাজারে আগে করতে হবে কোন ভেজাল নেই কোন ভালো না খারাপ কিন্তু আল্লাহ সারা অন্যকে কে দিলে এটা হলো মুন বুঝতে হলে কিলা কিলা যাকে আর গেলাম না করা ন্যাকল ওয়াস করা ন্যাকল শোনাও নাও ন্যাকামল ডান সৎকা করা আজীবনের জন্য কথাগুলো মনে রাখবেন সব ন্যাকামল আল্লাহর কাছে কবুল হবে না চারটা কয়টা গুণ এ বিষয়ে হয়তো আমি বয়ান আপনাদের অত্র অঞ্চলের আশেপাশে কোথাও করেছি তারপরেও শুধু সংক্ষেপে একটু তাস দিয়ে যাচ্ছে কবুল হবে যে চার গুণ আছে ওই চার জিকির কবুল হবে ওই চার গুণের এক নাম্বার গুণ হলো আমল করতে হলে কি থাকতে হবে কেমনে পড়বেন শিখতে হবে না এখন একজনে নামাজে দাঁড়ায় গেল্ল আল্লাহ মুহাম্মদের এই জন্য দুরুদ আগের টান হবে আর আমরা ভোট দিয়ে যারা বানাবো না আল্লাহ নিজেই সিলেকশন করেছেন চার দল চারজন না দল মানে কি একজন না অনেক কারণ রুগী বেশি ডাক্তার চট্টগ্রাম আপনার খুলসি থানা এম ডাক্তার একজন অনেক বেশি না ডাক্তার বেশি হওয়া এলাকার জন্য গজব না রহমার আমি লম্বা আলোচনা করেছি ভিন্ন ভাবে अपनारा खुश कर, कर ले पेते बारें मीडियार लाईने जे बेक्तिर की प्रायोग तबे आसके एतुटू को बलगो जारा बले अमराशुदू पुरान हादिस मानी बेक्ति मानीना निश्चीतो भावे तारा गोम्रा प्रश्ट इते कुनो शंदे हो नाइएएएए� আবার যারা বলে আমরা কিতাব মানি না আব্বা জানে না আমিও পারি না সিদ্ধিক মানে কোরআন মানে সুহাদা মানে কোরআন মানে কেউ মানে এরা হলো আসলে সুন্নত বেদানা বেদানা মানে দানা নাই অথচ দানার শেষ নাই দানা বেশি না রস পরিপূর্ণ অথচ নাম দিয়েছে কি আনারস আমাদের সমাজেও সুন্নতের খবর নাই মাথায় সুনত নাই গালে সুনত নাই বডিতে সুনত নাই বলে আর মাথায় না বেপর্দায় চলি না গালি না হারাম খাই না রসুলের তরিকার পোশাক করি আমরা সুনি দাবি করতে পারি না বড় আমা কেউ গালি দা আমরা অভাবই কাপ বলে গালি নবীর কথা যে মানে না সে নবীর খুব আপন মানুষ আল্লাহ বুঝার তা অ যারা খানার আগে একবার গানজা টানে ঘানার পরে দুইবার একেবারে টানকা রহমতুল্লা তিনি একদিন জান্নাতের বয়ান বলতেছেন জান্নাতের বয়ান করতেছেন আর বলেন জান্নাত এমন শান্তির জায়গা যা চাইবে তাই চাইবে তো গোলাম মোহাম্মদ কাদিয়ানির সাথে বহস করতে গিয়ে মারাত্মক ভাবে চূড়ান্ত ভাবে পরাজয় বরণ করায় দিয়েছেন সাহা আতাউল্লা বুখারি हा हा हा तुम ओक्का तब आगू नाम जहां गोला टाइम टांगले शरीर जौबन बढ़े कोच्चा थकले कल्लासमी टांगी পাগলে নিজের ভালো বুঝে পাগল সেকে আগুনে হাত দিবে কেন হ্যাঁ পুরে যাবে এটা পাগলে বুঝে না পাগলে নিজের ভালো বুঝে তুমি তো পাগল না তুমি নিজের ভালো বুঝো না সবে দুই রাস্তায় ইত্যার কি আল্লাহওয়ালা সলিহীন তারাই যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় আমলের প্রতি দিল টেনে নেয় নে दस आंगे आंग तेर चूल पुरा लम्बा जर नारा भात खाए साधना सा तो अल्लाह अल्लाह खुज देखिया माइजान्डारंद्रपड़ा जाह्लाधान देवान बागे जा सुरेश्वर शरियतपुर বাহাদুরপুর হাটা খুজেন যান অসুবিধে আপনাকে কি বলছি ওখানে গিয়ে গলায় শিলাঙ্গাই দেখার জন্য কক্স বাজারে যাইতেছেন বন্ধু বান্ধব মিল্লা দূরে বয়ে শুনি সরমনাই উজানি বাহাদুরপুর আপনি তো এদিকে জানোই না বরং উল্টা কি করে গালি দিচ্ছে অথচ আমরা তো মাঝভান্ডারের গালি দিইনি আমি আমার কথা বলছি আমি তো আড্রসির গালি দেইনি আমি তো চন্দ্র পাড়ারে গালি দিই আমি তো সুরেশ্বর কে গালি দিচ্ছি সব ঝুড়ে টুই এইবার যদি দেখেন কি করি এবার আল্লাহকে বলেন আল্লাহ তুমি একজন খাতি অলির কে হবে তার সন্ধান আমার ঘুমের ঘরে দিয়ে দেওয়া আল্লাহ দি দি তো খেলোয়াড় কারণ আপনার মাথার সুর খেলোয়াড়দের মতো টিকটিকি বানাইছে আঙ্গুল উঁচু করে বৃদ্ধাঙ্গুলি দেখাননি কিন্তু কাজে কর্মে আপনি সেটা প্রমাণ করতেছেন যে আমার কাছে মদিনার নবীর আদর্শের চুল কাটার থেকে ক্রিকেটারদের ইন্দুর বান্দর হওয়াটাই ভালো লাগলো घुमाओ तोरा ठी तुम्हरा जो ठीक हो गोटांग कहना गोटा पृथ्वी ठीक है তোমাদের ঠিক নিয়েও বড় এখানে বসেও বলো ঠিক ঠিক আল্লাহ দায়াত দান করুন এই তুইয়াবা খাও তুই আরো কি নেশা খাও তোর যৌবন খুব বেশি না তুই তো হেসে উড়াই দিলে যদিও লজ্জা কিন্তু তোর গলায় কচু গাছের সাথে ফাঁসি দেওয়া যুবক मरण पे बेहि क्या बंधु बल्डा सार्टी तुरी दिए जबई कर दस दिन खावि तर सैल्यूट दिव्य बेजाल कर भी কোন ষড়যন্ত্র আমার দ্বারা হবে না তোর ক্ষতি কোনো দিন আমার দ্বারা হবে না অতএব আমারে বন্ধু বান্ধব আমাকে এদেশের টুপিওয়ালাকে বন্ধু বান্ধব बंधु छा कैक दिन बाजते बंदु स्त्री के सकाल आठ टाइम स्कूले चले गए ठीक ही छुट्टी बेपरवाज गुलशान हमला आसामी मे ढार ईश्वर আল্লাহ আমাদের সবাইকে দায়াত দান করুন এবার মনে থাকবে তো আল্লাহ বুঝার তৌফিক দান করুন আল্লাহর কাছে কয়ে গুণওয়ালা আমল খবুল হবে এক নাম্বার গুনের নাম দুই নাম্বার গুনের নাম হলো। रिल् भा तो नियत भेजाले कारण वंचित আর যদি মনে করেন হাজার কষ্ট হোক আজকে ঘুমাবো না পরের মহাব্বত ওখানে বসবো এখানে আসাম যে দুই নম্বর গুণ বিশুদ্ধ নিয়ম কি নিয়ম নিয়ত শুধু নিয়ম না বিশুদ্ধ বিশুদ্ধ নিয়ম নিয়ম আমলের ফলাফল আসবে নিয়তের উপরে নিয়ত ভালো ফলাফল কি আল্লাহ ধৈর্য ধারণকারীদের আল্লাহ বলবেন অধৈর্য ধারণকারীর দল তোরা বিনা হিসাবে জান্ন আল্লা বলবেন ধৈর্য ধারণকারীর দল বিনা হিসাবে জাননাতে যাও আল্লাহর কাছে ওই আমল কবুল যে আমলের মধ্যে চারটা গুণ থাকবে তিন নাম্বার গুণ ধৈর্য চার নাম্বার গুণের নাম হলো এখলাসের ব্যাখ্যা হলো আমি যা করব যা বলবো কার জন্য এখলাশালা আদেশ করেছি কারণ এখলাশওয়ালা আমল কি কবুল এখলাশওয়ালা আমল এখলাস আমল কবুল এখলাস মানি যা করবো কার জন্য আর জোরে বলেন আমার নামাজ আমার বেঁচে থাকে মরে যাও আমার জীবন মরণ করবানি সব কিছু কার জন্য আসন দিয়ে খাবে না আল্লাহর মোহব্বতে যেই বান্দা খানা খাবে সে আর টেবিলে খাবে না আল্লাহর মোহাবতে যেই বান্দা খানা খাবে ওই বান্দার দস্তর খানা খাবে না हाटते चलते उठते बसते नबीर पर विश्वास ठीक करो आशी बचर गुना लम्बा दरुद जदि पड़ा टाइम ना पाओ संक्षेप पड़ो सल्ल एक बार पड़े दस टा गुना দশটা চোখ হয়ে গেল যাহার নাম থেকে আল্লাহ পরিত্রাণ দিয়ে তার মর্যাদা দিলো শুধু তাই না এইটা যদি এক হাজার বার পড়তে আধা বেশি সময় লাগবে না আপনি বিছানায় বালিশটা লাগায় আধা ঘন্টা বিশ মিনিটে যদি পড়তে পারেন এক হাজার মর মরণ হবে না মরণ হবে না আল্লাহর বান্দা আশেক রে রসুলের দুরু তোমার জবানে নাই কেন হুজুর কি বললো মিষ্টি যখন হাজির তখন দুরুদ হাজির जय yeah. না না আপান্দা তুমি মসজিদে ঢুকবা সেখানে আবার বের হওয়ার সময় কোন তাবা রের দরুদ হলো বড় তাবিজ তবে সেই জিব্বা দিয়ে তুই বিড়ি টানবি গাঞ্জা খাবি ওই জিব্বার দরুদে তোর একশ পাবি না আতে সে দু হারাম বিয়া করছে একটা বড় লোকের মাইয়ে বা একটি খুশি আমার বইমানি হাজারে এক খান বাবারে পায়া খুশি আমার বাপমানি চট্টগ্রামে হাজারে একজন বাবা আমার বাবার মত বড় দামি বাবা কেউ নাই মন্ত্রী একজন পাইছি বলে হাজারো মন্ত্রীর মধ্যে একজন নেতা একজন পাইছি বলে হাজারো নেতার মধ্যে একজন বাঙালি সব বুঝলি আখের লাইনের বুসটা কেন কমে গেল তোর নবী যে কত দামি তুই তো বর্বো করতে পারতি সারা জুনিয়ার মানুষের কাছে হদির বাচ্চা হে বে ইমানের দল তুই আপনার হাম লিঙ্কনের আদর্শের স্লোগান দাও কোন বেইমানা আমার আল্লাহর মতো যেমন কোন দ্বিতীয় আল্লাহ নাই আমার নবীর মতো দ্বিতীয় কোনো নবী নাই আমার নবীর আদর্শের মতো দুনিয়াতে আর কোন আদর্শ না। घामबारक गंध पवा नबी रस्ता दिए चलने दोपार्शे गुया नुआ सालामी बसे तीन दिन क्धदा निवार जो नबी कैमन मायर नबी प चट्टी कैमन दामी এক সপ্তাহের ক্ষুধা নিবারণ হয়ে যেত সেই নবীর সুন্নতর মাথায় নিলিনারে আল্লাহর গোলাম সেই নবীর আদর্শ তোর গালের মধ্যে ঢুকাই না দর্শ নাই তুমি মাথায় নবীর আদর্শ ঢুকাইতে না, তোমার গালের মধ্যে নবীর আদর্শের দাঁড়িয়ে রাখতে পারলা না তোমার বডির মধ্যে নবীর আদর্শ নিতে পারলা না তোমার ছেলের মধ্যে নবীর আদর্শ ঢুকাতে না । আমি গোটা পোশাক নাই এই লোকটা যদি বলে আমি গোটা জমিনের মধ্যে ইসলাম কায়েম করব নবীর আদর্শ কায়েম করবো ঠোকারি স্লোগান स्लोगान जो दीते दी ही शक लागे एम दे मने जिह्ता बहन कर এত কিছু কথাগুলো বলতেছি আপনাদের সাথে আমি কোন ব্যক্তির দালাল না একমাত্র মদিনার নবীজির দালাল অথচ আমার জাতি ভাইরা আমি নাকি নবীরে গালিয়ে দিন অথচ আমি নাকি নবীকে গেলি কত প্রবাগান্ডা ছড়ানো হচ্ছে বিভিন্ন ভাবে আর এটার জন্য একটা সুন্দর আমল নামা পাইছে ফেসবুক গজবের ফেসবুক যিনি বলেন তিনি নিয়ে আলোচনা করলে নাম্বা তিন চলে যাবে তুমি কি তাফসির কর हमें शुद्ध अमल व्याख्या दीते चलतील একটা বিষয় কি বুঝাবার চেষ্টা করতেছি কোরআনার আলো আর আমি যদি শাহজাল শাহ কোরআন আমাজি ইমদাদুল্লাহুল্লাহ আলাই রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ चीन खजा महीन उद्दीन के, के। आदब वाला भाई जान तुम चीन माबे मल्ला খাজা মঈনুদ্দিন এর থেকে তুমি দামি হয়ে গেছো খাজা মহিনুদ্দিন চিস্তির কোনোদিন গালি গালিয়া সিয়া নামাজ কাজা করেননি তুমি তো নামাজই পড় তুমি আল্লাহ আল্লাহ কে এত নিচু মনে করো তুমি কি বড় হয়ে হ্যাঁ আর আমরা তো আল্লাহ আল্লাহ তাদেরকে বলি না যাদের নামাজ নাই রোজা নাই পর্দা নাই তোমার সাথে কোনো দ্বন্দ্ব নাই তুমি এতটুকু আমাকে অ্যান্সার দাও चो बेगान नजर पासे बसाय तुम ले जाए ना जाए भलो मंदबर स्वीकार तुम्हें अनेक किचुएनुद्दीन चिस्तर তুমি অনেক স্ত্রীর যোগ্যতা অনেক স্বামীর উপরে আমাদের হেদায়ত দান করেন চার গুণা আমলের চতুর্থ নাম্বার গুণ কি বিশুদ্ধ নিয়ম তিন নাম্বারে ধৈর্য চার নাম্বারে হলো এখলাস আমি যা করবো কার জন্য কাউকে বন্ধু বানাবো কার জন্য দুস্মান মনে করবো কার জন্য এই চার গুণ যদি থাকে তো কবুল এবার সাবধান স্বর্ণ দামি এই স্বর্ণের সম্পদ গুলো কেউ রাস্তায় রাখে না। ভেতরের রুমের ভেতরে একটা আলমিরা আলমিরার মেন দরজা খুলেই রাখে বলে না ভেতরে একটা মিনি শুকে যা একটা সিন্ধু গাছ ওর ভেতরে রাখে বলে খোলা বলে না বিআইপি তালা আলমিরার মধ্যে আবার আলমিরা এর ভেতরে ওই তালা আবার বাহিরে চোর ডাকাতের অভাব না চোর ডাকাত আমার এই স্বর্ণ চুরি করবে ওরে মুমিনের দল চার সুনের আমল আল্লাহ কবুল হয়ে গেল এখন এই চুরি করার জন্য तब दौर कत आगुन तैयारी शयान दौर बड़ो दुरबल মানুষ নামের মানুষ শয়তান এর যদি তারাইতে চাও তোমার জিহাদ লাগবে মুজাহাদা লাগবে একাও পারবা না আল্লাহ সহযোগিতা লাগবে ভাইরা আমার আল্লাহ কোরআনে বলেন আগুনের তৈরি জিনের চক্রান্ত বড় দুর্বল আর মানুষের চক্রান্ত সম্পর্কে আল্লাহ বলেন না গুন ইউসুম নবীর ব্যাপারে জুলাই খেলে তার স্বামী বলছিল তুই বড় পার ইউসুমের ব্যাপারে তুই মিথ্যা অপবাদ দিস घटना प्रकाश किया जा जाओ कैमने मानूष बुझाई गाइबार जब आदालते गंत्री बौरा बला शुरू करलो जुलए स्त्री कंतान साथ আমল বড় দামি তবে আমল গুলো চুরি করার জন্য দুই দল চোর এই চোরেরা তোমাদের আমল চুরি করার জন্য তিনটা দরজা বানাইছে কয়টা আমল চুরি করবে বান্দার আমল ছিল আল্লাহর মোহাব্বতে এক আল্লাহর জন্য আমল করাই হলো কোরআনের বাসায় বলে তাও হে মানুষের আমল তিন দরজা দিয়া চুরি করবে দুই চোরে চোরে চড়ে মানুষ শান শান কয়ে দরজা দিয়া চুরি করবে এক নাম্বার দরজার নাম সির্কের দরজা শিরিক করবে আল্লাহর সাথে আর একজন আরে দিবে অতসমরা এক আল্লাহরে বাদার করি আল্লাহ বলেন এই তাও হিদুর উপরে বিশ্বাস স্থাপন করো এর মাঝে অংশীদার বানায় না আল্লাহর মতো আর একজন আল্লাহ আছে মনে করার নাম শীর্ষ আল্লাহ আল্লাহ আবার তিন ভাবে আমার আল্লাহ একজন আল্লাহর মত কোন রফ নাই এর মুমিন প্রত্যেক নামাজের প্রত্যেক আল্লাহ হিংস্র প্রাণীর রব এই জন্য আল্লাহ হিংস্র প্রাণী কেও খানা দেয় আল্লাহ বলেন আমি আল্লাহ এমন রব আমার মতো এরকম লালন পালনকারী কোন রব নাই দুনিয়ার রব যারা চেয়ারে দারিদ্রের চেয়ারে বসে যে সমস্ত সিরকের মাছ যারা বসে আছে টাকায় দে ওদের দরজা সময় খোলা থাকে না আর আমি এমন রব আমার দরজা সময় খোলা এদের কাছে আমি আল্লাহ কেন বেজার না বলে আমার কোন অভাব নাই দুনিয়ার র বলা সবাই অভাবী ওদের নিজের পেট ভরে না অন্যের পেট ভরার চিন্তাও করে না समाज बेबी क्षमा चाय प्रश्न रेखा जा मानस जो बड़े गेले समस्या बोलूक जंगल न মেলথাstomash manus na manus jodi bolen manus bere gele samajer jonno samasya tahole apni melthas apni o manus jonmo niyontroner sainbot wala jara bolen santan komao komao apni o to manus manus bere gele samajer samasya manus bere gele chotto desher jonno samasya thakbe koi khabe ki apni jodi samasya i manus mone koren tahole apni o to manus apni age moren apnar boure समस्या करतने तो अपने मरें बऊ मारे कारण एखान प्रडक्शन सन्तान मारे मरें सन्तान मारे अपने आगे मरें हुजुर्ग बुद्धि আমরা বুদ্ধি বিক্রি করি কত বড় মাস্তান দেখেন তো কেমন পাওয়ার ওমর কে ভয় পাইলো কেন ইসলামের বাইরে থাকার কারণে না নবীর পাওয়ার পাওয়ার কারণে এরকম দ্বিতীয় লোকের নাম বলেন হ্যাঁ ভয় পায় আপনাকেও ভয় পায় কেন থেকে ফেরেশ তারা শয়তান আসতে বরতে বরতে বরতে বর ज्ञान बा शुरू दुनिया वाला ज्ञान जेखने शेष हो टूपी वाल ज्ञान मात्र शुरू দেখে একদিন ছাত্ররা আমরা তো টাকা দিয়া চান্দা দিয়ে খাই দে কত দিস বলে এক টাকা করে আমার কাছে আছে চালটা এক আঙ্গুল দিয়ে খাবি 17 मुखे ना के बतास पड़े जाए उठा उठा पाचांगुल शय गर জীবনে কারো কাছে মাথা নত করি না আজকে দেখলাম টুপিওয়ালার কাছে মুরব্বি দেখলে আগে চালান দেয় জুতাটা সোজা কইরা দেয় নিধারিত জায়গা ছাড়া বাথরুম করে না মুরব্বির খেপি করে মুরব্বির জোতা যখন সোজা করে দিল মুরুব্বি তেল খুইলে দোয়া করে আল্লাহ ছেলে তারা তুমি কবুল করে নাও এই দোয়ার কারণে আল্লাহ এত জ্ঞান বাড়াইছে শয়তানু এদের সামনে বড় ভয় পা আমার कमान क्षमता कारो ना कम होना पापा सन्तान कम बेसि रिजिकर बिजिकर मापकाठी हलो एकम आल्ला ভয়ে সন্তান হত্যা করোনা ভয়ে হত্যা করোনা আমি আল্লাহ ওদেরকেও দেই তোমাদের কেউ দেই আলামিন বলেন ইন্নামা তুমা আল্লাহ দান করেন সাহায্য তোমাদের দুর্বল লোকের কারণে দুর্বল কারা বলে মহিলা দুর্বল আর বাচ্চাগুলো থাকে না যেদিন তুমি বিবাহ করো তখন তোমার উপরে দায়িত্ব চেপে আসলো তুমি ভয় পাইতেছো আমি তো নিজের পায়ে দাঁড়াতে না। বিবাহ করলে স্ত্রীকে কেমন ভাবে দিব আল্লাহ টেনশন করিস কষ্ট দূর হয়ে গেল আর যদি পাও তোর স্ত্রী কোরআন ফোর তো কথাই নাই কারণ যে স্ত্রী ঘরে সে করান পরে স্বামীর জন্য নামাজ পড়ে দোয়া করে আল্লাহর কস ওই স্বামী পাঁচ টাকা কামাই করলো পাঁচ কোটি টাকার বরকত আল্লাহ দান করেন এরপরে তোমার সন্তান বেড়ে গেল সন্তান আসতেছে আল্লাহ ভাড়া একটু কষ্টের মাঝে কামার মধ্যেও বরকত বাড়তেছে বুঝাবার কোনো ভাষা যে কেমন করে বাড়ো নবীর কেউ লক্ষ টাকা কামাই করো মাথা গরো আর কেউ এক হাজার টাকা এটাই হলো বরফতের নিদর্শন অতএব রিজিকের ভয়ে সন্তান হত্যা করোনা ফিল এককভাবে আর কেউ না এটা বিশ্বাস করো যদি অবিশ্বাস শিরিক সন্তান দেওয়ার মালিক আল্লাহ আল্লাহর করে চলো আল্লাহর কাছে চাও যতদিন তুমি মাজার কবরে চাইলা দিন যদি তুমি আল্লাহর কাছে তাহার যুদের মশাল্লায় গিয়া কান্না আমার মনে হয় তোমার চোখের পানির কারণে আমার আল্লাহ তোমার স্ত্রী কে সন্তান প্রতিদিন ফজর হইরা নামাজ পড় না গান দেখো তোর সন্তান আইব কসু প্রতিদিন ফজরের নামাজের পরে একশো একবার কিন্ আতইনা চুরাটা বল স্ত্রীও পড়বি স্বামী পড়বি আল্লাহর আলমিনেরূরা আর নবীর প্রতিদিন যদি আমল করো স্বামী আর স্ত্রী আল্লাহর আলমিন কোরআনের বরকতে নিঃসন্তানকে আল্লাহ সন্তান দিয়ে দিবি আল্লাহ রব্বুল আলমিন বলেন শিরিক করিস না জীবন ধ্বংস পাঁচ পরকার এক নাম্বার সিড়ি ফিল কুদুর দুই নাম্বারের ফিল ফিলিম আর কারো বলেন যদি কেউ বলেন নবী আছে আমার নবী এবং আবু বকার সিদ্দিক হলো অমরে ফারুক শাহাদাতের মর্যাদা পেলো আমার নবী আবু বকর কি পাবেন না এটা তো হতেই পারে না বলে না না আবু বকর শাহাদাতের মর্যাদা আমার নবীও পেয়েছেন কিভাবে বলে কোমরের আর আবু বাকরের কাল হলো বিষেরাম দেখেছেন পুরা বিষটা পানি হয় নাই মাঝে মাঝে বিশের অংশ আবু বকর কে মারাত্মক কান্না করতেন বিষের বেদনায় আর এই বেদনায় আবু বকরের ইনতে কাল হয়ে গেল পিসের ব্যথায় যদি পেট ব্যথায় কেউ মরে যায় আল্লাহ আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবি আমার নবী আমার নবীর ইন্তেকাল হলো বিষের বেতনা কিসের বিষের ব্যাথা আমার নবীও বিষ মিশ্রিত খানার লোকমা নবীও নিজে খেলেন দ্বিতীয় লোকমা দিতে না দিতে আল্লাহ পাঠায় বনেন অপায় আর একটা লোকমাও দিবেন না খানার ভেতরে বিষ লাগানো আছে নবী একটা লোকমা ভেতরে বিষ কেন দেখলেন না কাউকে গালি দিছি কাউকে কাফের বলছি মুনাফিক বলছি বুঝে বুঝে বুঝাই বুঝাই না বুঝলে তোর মুজলাই মালিক হয় এখানার ভেতরে বিষ কেন দেখেন না কোথায় গেল তালাশ করতে গিয়ে দেরি হয়ে গেল বাড়িতে আসতে একটু দেরি হলো এদিকে এক মুনাফিক নবীর কাছে এসে বললেন আয়েশার চরিত্রের উপরে কলঙ্কের দাগ বসে গেল আমার ব্যথা পাইলেন নবী সন্দেহ করলেন আল্লাহ আয়াত নাজিল করে বললেন ও নবী আপনি সন্দেহ করবেন না আমি আল্লাহ বললাম আপনার আয়সা পূর্ণ পবিত্র মালিক হয় আমার খবর কেন জানলেন না কেউ নাই আমি বাড়ি যাব ছুটি দেন নবী এরকম কয়েকজন সাহাবা ওজোর পেশ করার পরে নবী ছুটি দিবেন দিবেন ভাব সে বললেন হাস না তারা হ্যাঁ থেকে ব্যাথকে ব্যাথকে ব্যাথকে মার মার দিতে খেতে আর গালি খাওয়ার কারণে দিন দিন যোগ হচ্ছে মাইনাস হচ্ছে ভাইরা আমার নবী যদি গাইবের মালিক নাই হয় আজাব দেখলেন কেন সব ভেজালের একটা জবাজ কোরআন থেকে মা আল্লাহ বলেন আমি জানাই না শুনেন না খানার ভেতরের বিষ কেন দেখেন না আমি আল্লাহ দেখাই না দেখেন নাই কবরে রাজা কেমন করে দেখেছেন আমি আল্লাহ দেখাইছি নবী দেখেছে হকিকাতের সে তু দুনিযা বে খবোর হার দুনিযা কি নো মাইর শো পর নজোর হাই কে আজ দুনিযা জুনিযা জুতো ভার হার কার ক� দেখে পাথরের মধ্যে এক বুজর্গ আনে এর বুজুগ তুমি এখানে কতদিন আল্লাহরে ডাকো বলে চার শত বছর কত বছর বলে তোমার মনে घरे घुमाओ त पानी जे तरु नष्ट फलते তুমি আজকে মশারিটা নেয় ঘুমাও তাদের কোনো মশারি নেই মশার আগ এরে আল্লাহর বান্দা দেখেছি মায়ের সামনে দুধের বাচ্চারে ট্রেনে গলায় রসি লাগায় কুকুরের মতো টেনে টেনে জবাই সন্তানের সামনে মা বাবাকে হত্যা করে টুকরো টুকরো করে ফেলতে আমি মা তিন দিন পর্যন্ত খানা পাই না আমার খানা চাই না আমার বাচ্চাটা না খায় শুকায় আমার বাচ্চাটা মায়ের মুখের দিকে থাকায় কাপ না করতে শেখানোর জন্য আমার এই বাচ্চার খানার ব্যবস্থা করে কিছুই না ঘুমের ঘরেও তো কত মানুষের মরণ হয় গাড়ির নিচে কত মানুষের মরণ ওরে কত শুক্রবারে কালকে শুক্রবার তার আগের জুমার ফজরের নামাজের আগে আমাদের সমবয়সী बक्तारशोर भाई जुब तय कत बन्दू हरि कत बीरे हरि कबरे दापन करुली कत जीवने जाना जान नामी एक दिन तुम्हारे মরণের খবর এসে যাবে এ ময়দানে তুমিও একজন আলেমের মা হয় খবরে যাবো তোমার মান সম্মান কতরে মা তুমি তো বরফির আপুল কাদের জিলানির মা তুমি মা ও তোমার ভাবনাটা তো আমারও আছে আমার মাথা নষ্ট হয় নাই আমি তো টুপি ভালাইলাম না তুমি ভাঙতেছো লাম্বা জামা পড়লে শরীর গরম আমি তো জীবনে জামা ফেললাম না তুমি মনে করতেছি অনুরোধ করে বলছি আমি বলি না তুমি স্কুল ছেড়ে মাদ্রাসায় যাও স্কুলে আসো কলেজে আসোটিতে আসো থাকো চাকরি করো ব্যবসা করো করো পাঁচ অব্দ নামাজ পড়ো নবীর আদর্শের মালা তুমি কেন পারো না তোমার মতো যুবকদারিওয়ালা নামাজি তোমার খুলসি এলাকায় কোটি টাকার মালিক একটা টাকাও হারাম খায় না তুমি কেন পারল না তোমার মতো যুবকদারিওয়ালা নামাজি আজকে দেখো কত কর্মসংস্থান नदीते नाम दाना पावर दिन दिन तुम्हारे भाटा लागते से तुम्हें बोल दुनिया सुन्न माला गल खी आल्लाओ সহি ভাবে কোরআন পরে মা বাবার আড্ডা তাঁশের আড্ডা জুয়ার আড্ডা মদের আড্ডা সব আড্ডা ছেড়ে দাও একলা চলো আল্লাহর মোহাবত নিয়ে চলো তোমার মতো যুবক অভাব নাই হেদায়াতের মালিক আল্লাহ ইজতের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ অনুরোধ করে বলছি আল্লাহর কাছে বা করো সবার কপালে তো পাবে না কোরআন পড়া ছাড়বো না আল্লাহ রে বন্ধু বানাবো মা বাবার খেদমত দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না অন্তর যদি ভালোই হয় খাটি তিয়তে দুটো হা। আল্লাহকে দেখাও তাই আল্লাহ সকলের হাতগুলো গুলো কবুল করে নেন নামাজি বানা দেন নবীর আয় আল্লাহ সবলকে দীর্ঘ দান করেন আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন প্রত্যেকটা যুবকের হাত গুলো কবুল করে নেন্ল কবুল করে রসালামিহিবি আজমাই আর আইনি সমীরা وفي اعلن الناس كبيرا اللهم اتمناهم بما شئت اللهم اننا نجعلك في نورهم ونعوذ بك من شرورهم رب ارحمهما كما ربيااني رب ارحمهما كما ربيااني তে রিস রা বেগুনা গুদস্তর মা সজুরে দিন কর চাকরিজীবীরা হাত তুলেছেন পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন রে আল্লাহ আয় আল্লাহ এখানে বসার জায়গা না এই দাঁড়ায় দাঁড়ায় কথাগুলো শুনলেন কারো ভিতরে টাকার লোভ নাই খানার লোভ নাই একমাত্র আপনারে এবং নবীর মহাপ্প আয় আল্লাহ গুণা করে করে জীবন তারে না পাক হাতের দিয়ে টাকায় দেখি হাত না পাক জবানের দিকে তাকায় দেখি গুনাহের দ্বারা জিব্বা না চোখের দিকে দেখি গুনা করে করে চোখ জুট না পাক করে শ্রী না দ্বারা না পাক এর পরেও আপনার দরওয়াজা সারি না দুনিয়ার কারো যায় না আপনার দরওয়াজ শ্রীমালিক গুনাগার বলে তারা দিনে অপনার আদরের নবী জীবনের সকলের সব গুণাগুলো মাফ করে দেন অল্লা জীবনে না করমে গ গো রে কট জন্দে গুন গো রে কট জে তৌ বা রে আবার Gila O Booshes Kati Toma Korina O Booshes Kati Toma Korina Chocoleri আপনা রো যাই রোই নাম তাকি যোদি মাফ না করন্দ রে আপনি যদি মাফ না করন্দ বলে না পুনর বন্দ জানে কারদারে বলে না পুনর বন্দ জানাবে কারদার তালা আমরা বড় অসহ আপনার দরওয়াজা সারি নাই गुणार कारण दिल्टर मत शक्त चो अल्लाह कान्ना वाला चक्ष दान करना वाला चक्ष दान करना वाला चक्ष दान कर আমরা বড় বিপদে আছি রে মালি ওই বারমার মুসলমানের ঘুম নাই খানা নাই ঘর নাই বাড়ি নাই রে मा बा सामने सिलिरी जबईरा सतान सामने मा बाबा के धर्षण कर जबई कर दे आए अल्लाह खाना न थार आए अल्लाह आपनारुदरतर हाथ क्षमता दिए वे दमन कर द জালিমদের হাত থেকে মুসলমানের হেফাজত করে নম্ল জালিমদের হেদায়ত দান করে নম্ল জালিমদের হেদায়ত দান করে নম্ল হেদায়ত না থাকলে ধ্বংস করে দেন অল ধ্বংস করে দেন আল্লাহ মুসলমানের উপরে খাস রহমত দান করেন আল্লাহ আর আল্লাহ তাদের স্থায়ী বা জায়গা খানার ঘরের ব্যবস্থা করে দেন আল্লাহ কি কারো চোখের পানি না প্যান্ডেল দিয়েছেন কবুল করে নেন আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে নেন অল্ল সিজির পৌঁছায় নেন্লাহ আবী থেকে আজ যারা সাথে ঘুমের ঘরে মোলাকাত করায় দিনের আমলা আশেখ বানায় অল্ল হে আল্লাহ মা বান্দরে পর্দা নিশি আবেদা বানায় দেন ছেলে সন্তান গুলো নেককার বানায় দেন আল্লাহ কোরআন ও হাদিসের এলেমের নূর দিছেনাটা করে দেন আয় আল্লাহ করানো হাতিসের এলেন দান করেন্লাহ সমস্ত মসজিদ মাদ্রাসা গুলো কবুল করে নেন আয় আল্লাহ যা প্রায় দ্বারা ব্যবস্থা করে দেন্লাহ শান্তি দান করেন এ বাংলার জমিন শান্তির জমিন বানায় দেয় আয় আল্লাহ বিদেশের ঘরে যারা চাকরি ব্যবসা করে হেফাজত করেন অল্লাহ কামাই রুজি চাকরি ব্যবসায় সকলের বরকত বাড়ায় দেন দরতের হাতে হেফাজত করেন অল হঠাৎ মরণ থেকে হেফাজত করেন আল্লাহ হঠাৎ মরণ থেকে হেফাজত করেন আল্লাহ হঠাৎ মরণ থেকে আল্লাহ পরে সবাই যার ঘরে চলে যাবে কেউ গিয়ে দেখবে মা এখনো ঘুমায় না সন্তানের অপেক্ষায় আর একদল আপনার গোলাম এখানে আছে যাদের মা নাই যাদের বাবা নাই বৃষ্টির পানি কবরে যায় ফিরাবার কেউ নাই আজকে তুমি চুপ করে আসো একটু কি মা বাবার চেহারাটাও মনে পরে না মা বাবার জন্য কে মায়া হয় না সন্তান দিকে তাকাইও কি মায়া হবে না ইয়েমেরু শিলায় সবার কবর জান্নাতের বাগান বানায় দেন যারা বেঁচে আছেন হায়া হায়া दीर्घ न्याय दान कर আয় আল্লাহ স্বামী স্ত্রী মা বাবা সন্তান ওস্তাদ ছাত্র এদের মাঝে মিল মোহাম্মতেন আয় আল্লাহ দিলের থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ক্লাস দান করেন অল্লাহ যারা দায়িত্ব পালন করে প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনের খাওয়া দেন বানায় আয় আল্লাহ মেহরবানি করে সমস্ত দুঃমন থেকে করে করেন আল্লাহ ঢাকাতে اصر خدمت করি قبول করে নেন স্থায়ী ও টাকার গাইবের থেকে ব্যবস্থা করে দেন সমস্ত আয় আল্লাহ সারা দুনিয়া একাধব করেন দীর্ঘ সুস্থতার নান করে নল আয় আল্লাহ আমিন গুলো কবুল করেন হেফাজত করেন্লাহ আয় আল্লাহ সমস্ত অঙ্গ কে হেফাজত করার তৌফিক দান করেন গুণাহের প্রতি ঘৃণা জমায়া দান গুনা গুনাহের প্রতি ঘিরা জমায়ে দেনা জমা সমস্ত লেখা বড়ায় ভরকত দেন আয় আল্লাহাব করে দেন ব্যবস্থা করে দেন আয় আল্লাহ যারা মাদ্রাসা মসজিদ আলে মোলামা করান মোহ্বত করে তাদের কবুল করে যারা বিরোধিতা করে হেদায়ুহানি মুহমিবি আজমাইন আমি কাইম